হমদুলিল্লাহি নহমদুহো অনস্তিনুহ অনস্তি রুহো অনু মিনু অন ত্বল عليه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 হদু অলাহ ইহুহদূলা শরীকল ওন শহু অন্য মোহাম্মুদুহ অমু ফ খদীিতবু وَخَيْرَ الْهَدِيَ هَدِيُ مُحَمَّدٍ سَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمٍ وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ وَلَا لَا وَكُلُّ لَهْوٍ لَاطِنٍ فِي النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرحيم. রব্বুল আলমিনের লাখ লাখ শুকর আজকার এই জমা এতে আমরা শরিক হতে পেরেছি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওসাল্লামের উপরে সালাম যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আজকের হুতবা তারাবিহ সম্পর্কে যদিও তারাবিহ সম্পর্কে প্রথমে কিছু বলা হয়েছে अनेक इी सम दीर्घ आलोचना ना हमारे विषय एक आलोचना बसि हवा दरकार जाते विषय बुझते अल्लाहबुल हसर সাত নম্বর আয়াত এর সাদ করেন মা আসুল হে মুসলমান রসুল তোমাদেরকে যা দিয়েছেন রসুল তোমাদের সামনে যা করেছেন ফু তোমরা সেটাই গ্রহণ করো মা নাহাকুমা নাহাকুমান হু আর সে নবী তোমাদেরকে যা করতে নিষিদ্ধ করেন ফানতাহু তোমরা তা থেকে দূরে থাকো সে কাজগুলো তোমরা করবে না আয়াতের প্রথম অংশ হচ্ছে মা আতা আতাকবুর রসুল ফকুজু রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। নবী মুহাম্মদুর করবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম যত তারাবি পড়েছেন সেটাই হচ্ছে রসুলের দেওয়া তারাবি মা আসুল রসুল তোমাদেরকে যা দিয়েছেন তারাবি যে কয়টি রাকাত রসুল সাল্লি ওসাল্লাম পড়েছেন ফাহুজুহু ওই কয় রাকাত পড়ার জন্যই আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে এই আয়াত নির্দেশ দিচ্ছেন যা করেছেন এখানে যে কর আকাত তারাবি পড়েছেন এটি একটা সীমা রসুল সাল্লাহ আলহিহ্লাম ফজরের সুন্নত নামাজ পড়েছেন দুই রকাত ফজরের দুই রাকাতের সুন্নতের সীমাই হচ্ছে এই দুই রাকাত। তিনি ফজরের ফরজ পড়েছেন দু রকাত ফজরের নামাজ তার সীমাই হচ্ছে এই দু রকাত এসার নামাজে তিনি ফরজ পড়েছেন চার রাকাত এই চার রকাতই হচ্ছে ঈশার নামাজের ফরজের সীমা অর্থাৎ নবী মোহাম্মদুর রসুল্লাহ যে নামাজ যত রকাত পড়েছেন ওই রকাত হচ্ছে সেই নামাজ পড়ার সীমা এখন কোন ব্যক্তি যদি রমজানে যেহেতু একটি নেক কাজ করলে অনেক বেশি সবাব পাওয়া যায় তাই বলে কেউ যদি রমাজানে কেউ ফজরের সুন্নত চার রাকাত পরে নামাজ পড়লে সওয়াব বেশি অতএব জাগাতে চার রাকাত সুনত পড়ল তাহলে তার কোন রাকাতই সুনত আদায় হবে না ঠিক তেমনি করে রামাজানে নামাজ পড়লে নেকি বেশি হবে তাই বলি যদি কেউ এসার চার রকাতের জাগাতে ছয় রাকাত পড়ে তাহলে এসার ওই চার রাকাতও এসার নামাজ বলে গণ্য হবে না ঠিক সেভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলি সাল্লাম যে ক রাকাতি পড়েছেন তার চেয়েতে বেশি পড়লে से नाम नामा फजर दूरकतर चेत बसि पढ़ा जाए जेमन फजर नामज हैा ऐसार चार रकतर चेत जदि बसि पढ़ाता से नामा तेमनी तारा विह जत रखात रसुल पड़े तार चेत बसि पढ़ले नामजा तार नामा আল্লাহ রবীন সুর তোবাদশ তো বারো নম্বর আয়াত ইরশাদ করেন্লাহ রব্বুল আলমিন যে সীমা দান করেছেন যে কাজের যে সীমা নির্ধারণ করেছেন এই সীমা নির্ধারণ করেছেন মজিদের মধ্যে আল্লাহ কোরআন ভাষা আর সীমা নির্ধারণ করেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম ইসলামের সীমা কোথাও কোরআ দ্বারা আবার ইসলামের সীমা নবী নির্ধারিত আল্লাহ ই করেন আল্লাহ ফিজুন আলি হদুদ্দিল্লাহ যারা আল্লাহর এই সীমা লঙ্ঘন করে না যে সীমা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন সরাসরি কোরআানে আর নবী দ্বারা মোহাম্মদ এই সীমা যারা রক্ষা করে লঙ্ঘন করে না বশির হে নবী তুমি ওই সকল মোমেনদেরকে সুসংবাদ যে তারা নিশ্চিতভাবে ভাবে প্রবেশ করতে পারবে জান্নাতে যেতে পারবে এ হচ্ছে যে সকল মুসলমানেরা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া সীমা রক্ষা করে সুরার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তালে সাদ করেন আল্লাহ বলেন যারা আল্লাহ কে অমান্য করে যারা রসুল সাল্লাহ আলহি ওকে অমান্য করে অর্থাৎ আল্লাহ তালা যে সীমা বেঁধে দিয়েছেন এই সীমা যারা লঙ্ঘন করে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম যে সীমা দিয়েছেন এই সীমা যে লঙ্ঘন করে ইউদ্দন এরা জাহান্ন আর তাতে তারা চিরদিনই থাকবে তাদের জন্য যে শাস্তি সে শাস্তি সব জন্য তারা সমভাগে সমভাবে ভোগ করবে ওমাইয়াসিল্লাহ যারা আল্লাহকে অমান্য করল অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যা করতে বললেন সেই কাজটি করল না এটাও আল্লাহকে অমান্য করল আর আল্লাহ আল্লাহতালা যে কাজ যতু যতটুকু করতে বললেন তার চাইতে কম করল অথবা তার চাইতে বেশি করল সেও আল্লাহকে অমান্য করল মাধ্যমে নামাজ রসুল রাকাত আল্লাহ নির্দিষ্ট করেছেন এখন যদি কেউ এক রকাত পড়ে সেও আল্লাহকে অমান্য করবে যে তিন রাকাত পড়বে সেও আল্লাহকে অমান্য করবে অর্থাৎ আল্লাহ তালা যে কাজ যতটুকু করতে বলেছেন তার চাইতে কম করো আল্লাহকে অমান্য করা তার চেয়ে বেশি করো আল্লাহকে অমান্য করা নবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ অমান্য করার অর্থ হচ্ছে যে কাজ তিনি করতে বলেছেন সেই কাজটি না করা আবার রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম যে কাজটি করতে বলেছেন সেই কাজ যত টুকু করেছেন তার চেয়েতে কম করা এবং তার বেশি করা এটাও নবী মোহাম্মদকে অমান্য করা আর এই কম করা এটা আবার বেশি করা এটা আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করা এটাও অপরাধ এটাও কুফরি তাই আল্লাহ তালা বলেন इरा चिरजहान नामी हो क्यों चिरजहान नामी हो आल्ला जतटुकू बोलें तर चेत बसि करल आल्ला कथार चेत बसिजे करल य कथा का बसी जार कथा करो सत्ता हक तर मन हक ता से आल्ला रबुल आलमीन संगे शरिक शुद्ध शरिक कर नाई बर आल्ला कथार चे कथार प्राधान्य बची दिए शरिक तो कर आल्लर निर्धारित सीमा लंघन कर आल्ला चे। चेत प्राधान्य दिए अतए ये जहां नामे जा चिरदीन ताकि जहां नाम भूमिकार पर एवीर दिखे आसि तारी का बोले तारी शब्दाबी तरवी हतुन আরবি শব্দের বহু বচন হচ্ছে তারা বিহনাত একবার রাহাত গ্রহণ করার নাম হচ্ছে তারা রাহাত কাকে বলে আর রাহাত শব্দের অর্থ আরাম করা বিশ্রাম করা এর রাহাতুন শব্দটি আরবিতে স্ত্রী আরবিতে এর পুং হচ্ছে আর রাহ আর এই ওয়াহে অর্থাৎ এক বচন হচ্ছে রাহাতুন আর এর বহু বচন হচ্ছে बहुबचन रातन शब्द शब्द अनेक समय विश्राम विश्राम ग्रहण कराह हाथ तर्वी हाथुन अर्थ हम बार विश्राम ग्रहण करा এই তরি হাতুন এর বহু বচন হচ্ছে তারা বিশ্রাম গ্রহণ করা এ হচ্ছে তার শব্দগত অর্থ যে নামাজের কথা আমরা বলছি এটাকে বলা হয় সালাতুত তারাবি তারাবির নামাজ এই তারাবির নামাজ নাম হলো কেন তারাবি সালাত ফিল সুমিয়ারাবি সুমিয়াম ফিলিয়া রমাজান তারাবি। একে তার এজন্য বলা হয়েছে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই সর্বপ্রথম যেদিন তিনি এই নামাজ পড়েন সেই দিন একটি দুই দুইটি সালাম ফিরাবার পর বিশ্রাম গ্রহণ করেছিলেন দুইবার সালাম ফেরায় তিনি এক একবার বিশ্রাম গ্রহণ করেছেন তাই এই নামাজটি বিশ্রামের নামাজ বিশ্রামের নামাজ বলেই এই নামাজের নাম হয়েছে সালাত মানে নামাজ আর তারাবির অর্থ হচ্ছে বার বার বিশ্রাম গ্রহণ করা সালাত অর্থ হচ্ছে ব্যাখ্যা চতুর্থ নম্বর খন্ড দুই শত চোরানব্বই নম্বর পৃষ্ঠা আর কিতাবু সালাতিত সালাত এতে রয়েছে অতএব আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই নামাজকে তারাবীর নামাজ এই জন্য বলা হয়েছে এক একবার বিশ্রাম গ্রহণ করেছেন তাই সাহাবারা এই নামাজটিকে নামকরণ করেছেন বিশ্রামের নামাজ দুঃখের বিষয় কেতাবু সালাতির ভিতরে কিতাবু সালাতিহ নাই কিতাবু সম রোজার অধ্যায় এর পরই হচ্ছে सलतुताराबीर अध्याय तारी नाम पृष्ठा तार नाम मुछे देर ओरिजिनल बुखारी जो भारत छापा हलो मशीदिया दिल्ली तक त এই কেতাবু সালাতির তারাবিটা সম্পূর্ণ বাদ দিয়ে সেখানে এই বোখারি শরীফ সংকলন করেছে ছাপিয়েছে বোখারিতে কেতাবু সালাতির তারাবি পাওয়া যাবে না ভারতের সংখ্যায় ভারতের সংস্করণে ওই জায়গাতে রয়েছে বাবু ফজলে মান কামার আমাজান রমজান মাসে দাঁড়িয়ে নামাজ পড়লে তার ফজিলত কত কিন্তু এই জায়গাটি ছিল কেতাবু এইটা বাদ দিয়ে তারা এখানে লিখেছেন বাব ফজুলি মান কামা রামাজান অর্থাৎ রমজানের এই নামাজে ফজিলতটা কত কিন্তু যেখানে বাবু ফজলিমান কামা আমাজান লিখেছেন ঠিক তার নিচে ওই লাইনের মধ্যে খুব ছোট্ট ছোট্ট অক্ষরে লিখে দিয়েছেন আলা মোরাদা বেকামিহি সালাবিহ ভাই ভাইসব আমরা বড় করে লিখলাম না তবে এই বাবু ফজলিমান কামার আমাজান এই নিচে লিখে দিচ্ছি এই যে কামার আমাজান আমরা লিখলাম এর অর্থ কিন্তু আসলে তারাবিহ কিন্তু লিখতে পারলাম না বড় করে এইটাই আমাদের দুঃখ ছোট্ট করে আবার লিখেছেন যে কামার আমাজান মোরাদ বেকামিহি দুনিয়ার সকল মহাদেশ গন দুনিয়ার সকল মুসলমান গণ এ ব্যাপারে একমত ওই যে আমরা কামা রান লিখেছি যেহেতু আমরা যারা ছাপছি আমরা হুজুরদের অর্ডারে কেতাব ছাপি বড় বড় মাদ্রাসায় কেতাব পড়ানো হবে তাই আমাদের কাছে এটা ছাপবার জন্য অর্ডার দেয় তো আমরা যারা ছাপছি আমাদের দোষ না ওই হুজুরদের অর্ডার মতো আমরা ছাপছি তবে আসল কথাটা নিচে লিখে দিলাম আপনার ব্যাপারটা বুঝে নেন অনেক হুজুররা যেহেতু বোখারি শরীফ থেকে তারাবি শব্দটা মুসে ফেলেছেন তাদের ধারণা মতে তাই অনেকেই কিন্তু বলে থাকেন যে তারাবি এই শব্দটাই হাদিসের কোনো কেতাবে নাই সৌভাগ্যের বিষয় যে কেতাবগুলো বাংলা হয়ে গেছে বখারি শরীফ এই এর পরে পাবেন কেতাবেন তারাবি বাংলাদেশে ওই জাল কেতাবের জালিয়াত প্রমাণ করার জন্য আরো বিশ্ব থেকে হাজার হাজার কপি বুখারি এই বাংলাদেশে এখন আছে ইসলামী ফাউন্ডেশন এই করেছেন। আপনারা এই ইসলামী বিরাউন্ডেশনের বোখারি শরীফ থেকে তিনশত অষ্টাশি পৃষ্ঠা পর্যন্ত আপনারা এই কেতাব সালাতি তারাবি পাবেন তারাবির সালাদটা পাবেন তাদের বহু বছর পর বাংলায় এই জালিয়াত এটা ফাস করে দিয়েছে এই ইসলামী ফাউন্ডেশন হুজুরদের কাছে যদি ইসলামী ফাউন্ডেশনের কোন বই পুস্তক নিয়ে যান আধুনিক প্রকাশনের বুখারি নিয়ে যান বলে বাংলা আমরা মানি না বুঝতে পেরেছেন কেন মানি না জালিয়াতি ফাঁস করে দিয়েছে তো এতদিন পর্যন্ত যে সকল জালিয়াতি চালিয়েছিল এগুলো এই সকলকে তা ফাঁস করে দিয়েছে বলে বাংলা আমরা মানি না আসলে বাংলা তো দূরের কথা ওনারা আরবিও মানেন না এই সব ফাঁস হয়ে গেছে ঠিক মুসলিম শরীফ তৃতীয় খণ্ড ইসলামী ফাউন্ডেশন এর উনব্বই নম্বর পৃষ্ঠায় এখানে ইমাম মুসলিম সাল বাবী ফি কিয়াম রমাজান এখানে তিনি বলেন কিয়ামে রমাজান বলে যে নামাজটি আছে এই নামাজটি কিন্তু অন্য কোন নামাজ নয় ওহুয় তারাবি এটা কিন্তু তারাবি এই নামাজের যে অধ্যায় রচনা করে অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম মুসলিম আপনারা ফাউন্ডেশনের তৃতীয় খণ্ডে উননব্বই নম্বর পৃষ্ঠায় এই তারাবি শব্দটা ওইখানে পাবেন বাংলাতেই অথচ এই হুজুররা অনেক দাম্বিকতার সঙ্গে বলে থাকেন যে তারাবি এটা কোনো হাদিসের কেতাবে আছে যেগুলো সেগুলো যেহেতু সেগুলো হয় নাই বলে আমি না। অতএব যে সকল হুজুররা বলেন তারাবি এই নামাজ আর এই নাম এটা হাদিসের কেতাবে নাই এটা মিথ্যে কথা এরা এই সকল কেতাব থেকে এই তারাবি শব্দটি মুছে দিয়েছিল কিন্তু আবার সহিগুলো সরবরাহ করার কারণে এবং তার অনুবাদ হওয়ার কারণে আজকে তারা ধরা পড়ে গেছে বলেই তাদের কাছে এই বাংলা কেতাবগুলো নিয়ে যাবেন তাদের গায়ে জ্বালা ধরবে কেন জালিয়ে ফাঁস হয়ে গেছে তাহাজুদ এবং তারাবি এর মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে এই তাহাজ্জুদ এটা হচ্ছে রমজানের বাইরে আর তারাবি হচ্ছে কেবলমাত্র রামাজানে তাহাজুদের নামাজটাই রামাজানে পড়েছেন বিশ্রাম গ্রহণ করে পড়েছেন আর তাহাজুদের নামাজ তিনি রমজানের বাইরে পড়েছেন কিন্তু সেখানে কোনো বিশ্রাম গ্রহণ করেন নাই যেহেতু রমাজানের বাইরে বিশ্রাম গ্রহণ করেন নাই বলেই ওই নামাজটাকে তারা বিয়ে বলা হয় না আর রামাজানে ওই একই নামাজ যেহেতু বিশ্রাম গ্রহণ করে পড়েছেন এজন্য ওই নামাজটিকে তারা বিয়ে বলা হয় আমরা এই যে তথ্যটি পেশ করলাম ফতুল বাড়ি तृत्य नम्बर खंड छय नम्बर पृष्ठाईल रामजटी के नामजटर नामुद परिचित और यहाजुद शब्दगत अर्थ हरु घुम पड़ार नामे पड़ा नाम देख जेगे पड़ार नाम नाम नाम सलाहजुदला तर्जमा हम ঘুম থেকে জেগে পড়া নামাজ একে বলা হয় তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ আর তারাবীর নামাজের মধ্যে মূলত কোনো পার্থক্য নাই পার্থক্য হচ্ছে এই রমাজান একই তাহাজুদ আল্লাহ নবী বিশ্রামের সঙ্গে পড়েছেন তাই এই তাহাজুদের নামাজ হয়েছে তার নাম হয়েছে সেখানে তারাবির নামাজ এখন জানতে হবে আমাদের তাহাজুদের নামাজ আর তারাবীর নামাজ যখন এক হল তো তাহাজুদের রাকাত কয়টা আর তারাবির রাকাত কয়টা সালাত অর্থাৎ তাহাজুদের নামাজ নবী মোহাম্মদুর রসুল্লা আলি ওসাল্লাম ১৩ রকাত পড়তেন প্রশ্ন করে তাহাজুদের নামাজ ১৩ রকাত আর আপনারা তারাবির নামাজ পড়েন আট রাকাত কেন সাধারণ মানুষকে প্রশ্ন করে এই ১৩ রকাত কিভাবে দশ রাকাত তাহাজুদ এক রকাত বেতের এবং ফজরের রকাত এই মোট হল ১৩ রকাত এই সকল লোকেরা আমি যে হিসাব দিলাম এই হিসাব কিন্তু ওরা জানে বোঝে যেহেতু আলে হাদিসরা এগারো রাখাতের বেশি পড়ে না এই জন্য ওদেরকে ঠকাবার জন্য বলে ওখানে ১৩ আপনাদের কেন এগারো তাহাজুদের নামাজ পড়ার দুটি পদ্ধতি হয় এগারো রকাতের বেশি হবে না আট আর তিন এগারো দশ আর এক কম হতে পারে এর বেশি হতে পারে না আধুনিক প্রকাশনীর তৃতীয় নম্বর খন্ডের দশ শত সাতষটি নম্বর এবং আধুনিক প্রকাশনীর প্রথম নম্বর খন্ডে এবং ইসলামী ফাউন্ডেশনের তৃতীয় নম্বর খন্ডে দশ শতস্তর নম্বর হাদিস যেটা আমি আপনাদের সামনে বলছি আন আয় সাত আনহা থেকে বন্ধিত আছে রসুল্লা সিদ্দিক পর্যন্ত এই তাহাজুদের নামাজ পড়েছেন ছয় রাকাত পড়েছেন কিভাবে সাত রকাত পড়েছেন ছয় রাকাত তাহাজুদ পড়েছেন এক রেকাত বেতের পড়েছেন এ হচ্ছে সাত রেখাত যেহেতু সেই দিন এর চেয়ে আর পড়বার সময় নবী মুহাম্মদুর পান নাই ফজর হয়ে গেছে আট রাকাত পড়েছেন আর এক রেখাত পড়েছেন যেহেতু সেই দিন ফজরের নামাজ আজান হয়ে গেছে আর তাহাজুদের নামাজ পড়ার কোন অবকাশ ছিল না আবার দশ রাকাত পড়েছেন এক রকাত বেতের পড়েছেন এইভাবে পড়েছেন এগারো রকাত অতএব দশ রাকাত আর এগারো রকাত এভাবেও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম তাহাজুত পড়েছেন মাঝখানে কিন্তু একটা পেয়ে গেছি নয় রাকাত যা আল্লা নবী পড়েছেন কিভাবে পড়েছেন আট রাকাত এবং এক রাকাত এই হচ্ছে নয় রাকাত তেরো রকাত মিনহাল তার মধ্যে রয়েছে বেতের এবং ফজরের দুই রাকাত। আপনাদের এক্ষুনি হয়তো মনে পড়বে প্রথম ছিল তেরো রাকাত এই যে বিভক্তি এবং ইসলামী ফাউন্ডেশনের দশ আধুনিক প্রকাশনের প্রথম খণ্ড ইসলামী ফাউন্ডেশনের দ্বিতীয় খণ্ডে দশ নম্বর হাদিসে আমি প্রথম হাদিসে যে ভাগ ভাগ করেছি সেই ভাগ ভাগটা আছে অর্থাৎ দশ রক তাহাজ এক রকের আর দুই রকাত হচ্ছে অত্যন্ত বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয় হাজত আয় শাহ সিদ্দিক যে নবী মোহাম্মদ রসুল্লাহ আলহ্লাম তাহাজুদের নামাজ পড়েছেন একটু গনবেন রকা তাই দুই রকাত সুম্মা সাল্লা রাকাত আরো দুই রকাত সুম্মা সাল্লা রকাত তারপরে আরো দুই রকাত ছয় দুগুনি বারো রাকাত সুম্মা আও তারা এরপরে তিনি বেতের পড়তেন এরপরে তিনি একটু শুয়ে পড়তেন এরপরে নামাজ পড়তেন তাহলে মোট হলো পনেরো রাকা প্রথম এবার আসুন এটা দিয়ে বলে যে মা সাথে এক এক জায়গায় এক এক রকমের বলেন আপনারা এই যে তারাবি পড়েন পান কেমন করে এই তো এক এক জায়গাতে এক এক রকমের বলেছে এই লোকগুলো আমি যা জানি তারা যে তা জানে না তা না দ্বিতীয় নম্বর খণ্ড পাঁচশত এবং পাঁচশত বাষট্টি নম্বর পৃষ্ঠা এই নামাজটির হাদিস দ্বারা চুলচেরা সংখ্যা দেওয়া হয়েছে এশার সুন্ন দুই রাকাত এই পনেরো রকাতে এবার গুনুন हाजुदी दस रकत बेतर सुन्नत, दुई दुई सुन्नत पुनर पुनर एक संगे बोले एर मानी ताहजुद और तार भी सब पुनरक निसीज दे के विभ्रांत कर যারা নবী মোহাম্মদুর রসুলের নির্দেশিত এই তারাবির নামাজ পড়তে চায় তাদেরকে হাদিসের পুরো গোপন রেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই এইভাবে বলে যে দেখেন তো একবার বলে এগারো রেখাত একবার বলে ১৩ রেখাত আর একবার বলে পনেরো রেখাত আপনারা কোনটা মানবেন বন্ধুগণ সবার ভিতরে কথা কিন্তু একটা তাহাজুদ দশ আর এক এগারো অথবা তাহাজুদ আট এবং এর পরও এই তারাবির আরো পাচ্ছেন তো তাহাজুদ আমরা পেলাম তাহাজুদ এটা আমরা পেলাম রসুল সা যখন সুযোগ পান নাই তখন ছ রাখাত পড়েছেন আবার যখন সুযোগ পান নাই তখন তিনি আট টাকাত পড়েছেন আবার যখন সুযোগ পেয়েছেন তখন আট রাকাতের চেয়েতে বেশি দশ টাকাতও পড়েছেন ঠিক এই তারাবি এটাও আট টাকা পড়া যেতে পারে আবার এই তারাবি দশ টাকাত আর এক রেখাতও পড়া যেতে পারে আট রাকাত আট রাকাত এবং এক রাকাত নাকাত ও পড়া যেতে পারে আবার আট রাকাত ও তিন রাকাত এটাও পড়া যেতে পারে এই লোকগুলো বলেন আপনারা যে হাদিসগুলো দেখালেন এই হাদিসগুলো তো কিতাবুত কিতাবাহাজ্জুদের এটা তাহাজুদের অধ্যায় আছে এটা তো তারাবির অধ্যায় নাই বলে কেন আবার আগের কথা স্মরণ করুন তারা তো তারাবির অধ্যায়টা কেতাব থেকে গোপন করে দিয়েছে। किताब क्यों ताहुदा क्यों तारी कर संगे मिला एक हादिस जेमन ताहजुदे आ একটি হাদিস আবার তারাবি সেই অধ্যায় আছে কেতাবাহাজুদ বাহ আলাম রমজান মাসে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের নামাজ বোখারি আধুনিক প্রকাশনী প্রথম নম্বর খন্ড কেতাবু তাহাজুদ দশ শত ছিয়াত্তর নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় নম্বর খন্ড তার আব্দউ আকাহ সাল সিদ্দিক কাছে আবু সালমা জিজ্ঞাসা করেন কত রাকাত নামাজ কিভাবে পড়তেন স্পষ্ট প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন মাত্র রমজানের নামাজ কত রাকাত আর কিভাবে পড়তেন এটা জানার জন্য ফকালত হজরত সিদ্দিক মা কানা গহদা আশার নবী মুহম রমজান মাসে এবং রমজানের বাইরে एगारो रकत नाम चेक नाम क्यों एल प्रश्नकर्ता प्रश्न कर रामजान नाम कत रखा और रामजान नाम पड़े प्रश्नकर्ता जानते चेचन रमजान नाम কিন্তু উত্তরদাতা হজরতে আয়সা সিদ্দিকা রাজিয়াল তিনি উত্তরে তারাবি আর তাহাজুদ এটা একই এইভাবে উত্তর দিয়েছেন যাতে করে প্রশ্নকর্তা আবার জিজ্ঞাসা না করে রমজানের মধ্যে যদি এই কয় রাকাত হয় তাহলে রমজানের বাহিরে কয় রাকাত এই প্রশ্ন আবার না করে এর জন্য মা আয়সা সিদ্দিকা সঙ্গে উত্তর দিয়েছেন মা আয়সা মহিলা কোন সাহাবি যদি কোনো কথা জিজ্ঞাসা করেন কোনো তাবয় যদি কোনো কথা জিজ্ঞাসা করেন তাকে বলতে হবে সুরায় আহাবের মধ্যে পাবেন আল্লাহ নবীকে বলেন যে তুমি তোমার স্ত্রীদেরকে শিখাও श्नर उत्तर यथसम्भव कम कथा दी एम सुंदर भाव दी एरा जान और अतरिक्त प्रश्न कर सूझ ना पाए तो मा आयार जिज्ञासा कर लमजान नाम कत रखा उत्तर दिल्जी डू फि रमजान रमजान एगारो रखा बना रमजान बाईर एगारो रेकना रमजान जो एगारो रमजान बाईर एगारो क्या छोटा ताहजुदम बुखारी एक हादी ताहजुदे एगारो रमान करारहज्जुद আর ইমাম বখারি এই একই হাদিস হাদিস তারাবি এগারো রকাত প্রমাণ করে আর এই একই হাদিস তাহাজুদ এগারো রকাত প্রমাণ করে এই জন্য দুই জায়গায় এসেছে কিন্তু এই ভারতীয় হুজুররা बोखारी शरीफ थे जालियाती मिथ्यादादीता जो ओरिजिन के जो तर्जमा हलो तक एक कथाटी प्रमाणित हो गए এখন প্রশ্ন দাঁড়ায় যে এই তারাবি হোক আর তাহাজুদ হোক এই যে এগারো আকাত পড়তে হবে কেমন করে নবীম এই অধ্যায় স্পষ্ট করে বলছেন হাদিস দালালতুন মানুষ ভবিষ্যতে সামনে তুলে ধরতে পারে জেনে রাখো এই একই হাদিস কেতাবাহুদে আর একই হাদিস কেতাব সালাতির মধ্যে যে রয়েছে এই হাদিসটি প্রমাণ করছে যে তারাবি আর তাহাজুদের রাকাত এক দুই নয় তৃতীয় নম্বর চল্লিশ নম্বর পৃষ্ঠা অমর হুমা কাল ইন্ন রা সালা মসনা মসনা ফিফতিন হজরতে ইবন বলেন এক ব্যক্তি এই তারা তাহাজুদের নামাজ কেমন করে পড়তে হবে নবী মুহাম্মদুর কি জিজ্ঞাসা মোহাম্মদ আল্লাহ নবী উত্তর দিলেন মাসনা মাসনা দুই দুই রাকাত করে পড়বে ফাইজা খিফত যখন তোমরা সন্দেহ করবে বা দেখবে যে ভোর হয়ে গেছে এক রেখাত ভেতর পড়ে নেবে নবী মুহমুর রসুল সাল্লাহ আলহ্লাম চার রাকাত পড়েছেন তারপরে চার রাকাত পড়েছেন তারপরে তিন রাকাত পড়েছেন এই সকল হুজুররা আল্লা নবীর তারাবি যাতে মানুষ না পড়ে তার জন্য যারা এই আট রেখাত তারাবি পড়ে তাদেরকে প্রশ্ন করে আপনারা এখানে আল্লাহ নবী বলেছেন চার রেখাত পড়তে তারপরে চার রেখাত আপনার দুই দুই রেকাত করে পড়েন কেন আপনারা দুই দুই রেকাত পড়েন কেন নবী মোহাম্মদুর কাছে। आर, दुई रकाथ, दुई रकाथ हो, दुई दुई बुखारी आधुनिक प्रकाशन दर्श से नम्बर हदीस इसलामी फाउंडेशन द्वित नम्बर खंड न श्री नम्बर हादिसला তিনি বলেন বলেছেন এবার এই হাদিস বর্ণনা করেছেন যার কাছে বর্ণনা করেছেন তাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে মা মাসনা মাসনা দুই দুই রাখাত করে তো বললেন ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে দেন যে নামাজ পড়েছেন তিনি বলেন কয়লা বুঝতে পারো নাই তাহলে শোন প্রত্যেক দুই রাকাত পড়বে আর সালাম ফিরাবে এইরকমের করে করে দুই দুই রাকাত পড়বে এ হাদিসটি মুসলিম কেতাবাহ আপনারা বাংলায় মুসলিম তৃতীয় নম্বর খন্ড ষোলশ এই যে হাদিসটি হাজরত আয়সা বললেন এটাই আবার কেতাবু সালাত এতে ইসলামী ফাউন্ডেশন তৃতীয় নম্বর খন্ড অধ্যায় হচ্ছে তারাবীর সালাত হাদিস নম্বর নয়শো এতে এই হাদিসটি আবার ওই আবি সালমা হাজাকে জিজ্ঞাসা করেন কত রেখাত আর কিভাবে ছিল মা কান্লিউ চার রাখাত পরে চার রাখাত তারপরে তিন রেখাত নামাজ পড়েছেন যেটা কেতাবাহ যুদ্ধ ছিল সেইটাই এই কেতাবসাল কেতাবসালাত তারাবি তৃতীয় খণ্ড অধ্যায় তারাবির সালাদ আর হাদিস নম্বর ষোলো অনুচ্ছেদ নম্বর ইসলামী তৃতীয় নম্বর খন্ড অধ্যায় তারাবির সালাদ পৃষ্ঠা তিন শত নম্বর অনুচ্ছেদ আর হাদিস নম্বর আঠারোশো এই একই হাদিস পাবেন আর আধুনিক প্রকাশনী খন্ড পনেরোশো তিরানব্বই নম্বর হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে একই হাদিস তারাবির জন্য যত নির্দেশ করে আর একই হাদিস এটাই তারাবির নামাজের জন্য সেই রাখাত নির্দেশ করে তিনি বলছেন যে নবী মোহাম্মদ রসুল একদিন আগে তেরো রকাত নামাজ পড়লেন এই তেরো রকাত নামাজ কিভাবে পড়লেন স্পষ্ট যে তারাবি আট রাকাত আর পাঁচ রাকাত পড়লেন বেতের এই আট পাঁচ তেরো রকাত একদিন তিনি পড়েছেন মুসলিম শরীফ তৃতীয় নম্বর খণ্ড এক হাজার নম্বর হাদিসে পাবেন এই আট পাঁচ তেরো এখানে তারাবি আট রাকাত ঠিকই আছে কিন্তু বেতের গেছে। এরা প্রশ্ন করে থাকে এই তারিজাহিক তিনি ১৩ রকাত পড়েছেন আগে কিন্তু تین رکاتی کا رضی اللہ تعالی تحریک ব্যাপারে বলেছেন একই কথাই কিন্তু তারাবীর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম তেরো রাখাত পড়েন কিভাবে পড়েন ইসলি সিমানে সেই দিন তিনি আট রাখাত তারাবি পড়েন এরপরে বেতের পড়েন এরপরে দুই রেকাত নামাজ বসে পড়েন ফাইজা আরাদ আকা এরপরে যখন তিনি আবার ফজরের সুন্নত পড়তে চানা আজান এবং একামতের মধ্যে আজ দুই নামাজ পড়েন এটা কিভাবে তারাবি বি আট রাকাত ভিত এক বসে দুই রেখাত নফল নামাজ পড়েন এবং ফজরের সুন্নত দুই রেখাত এই হচ্ছে মোট তেরো রেকাত এই বর্ণনার মধ্যে তারাবি বা তাহাজ আট টাকা বেশি পাওয়া গেল না আর এক জায়গাতে রয়েছে আবার নয় রেকাতা ইয় হুন্না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম একদিন তিনি নয় রেকাত পড়লেন অর্থাৎ তারাবি আট রাকাত আর বেতের এক রেকাত আগের এই হাদিসটি মুসলিম শরীফ তৃতীয় নম্বর খন্ড পনেরোশো পঁচানব্বই পৃষ্ঠা আর তারাবি আট রকাত তিন রাকাতজরের সুন্নত দুই রকাত এই মোট ১৩ রকাত এই হাদিসটি মুসলিম শরীফ শরীফের নম্বর পৃষ্ঠায় পাবেন আবার আরো হাদিস আছে এক রকাত দুই রকাত মোট তেরো রকাত এভাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আল্লিম তাহাজুদ্ক যেমন संगे कखो पांच रेखा पड़े अंश समय जी पाई তাতে আট রাকাতের সঙ্গে এক এবং আটের সঙ্গে তিন আর দশের সঙ্গে এক এই সবটাই পড়া যায় মসজিদ দশের সঙ্গে এগারো আছে আর আটের সঙ্গে তিনও আছে তারাবি তারা দলিল হজরত ওমর রাজি আল্লাহ আহ থেকে পেশ করা হয় যখন কোন হাদিস থেকে দেখাতে পারে না পৃথিবীর কোনো হাদিস থেকে একটি সহি আল্লাহ নব্বী বিশ রাকাত তারাবি পড়েছেন এটা যখন দেখাতে পারে না তখন বলে যে আল্লাহ নবী নয় ওটা হজরতলা চালু করেছেন তার অবস্থা কি কেতাবের নাম মহাম মালিক আন মালিক ইবন আনস আন মোহাম্মদ ইবন ইউসুফ আন সাহেব ইমাম মালিক বাবু মা জাফি কিয়াম রামাজান প্রথম নম্বর খন্ড একানব্বই নম্বর ইউসুফ আমাকে বলেছেন আর মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি বলেন আমাকে সাহেব একজন সাহাবি আমাকে বলেছেন যে হাজরতমর রাজি আল্লাহ তাহ তি এবং উবৈ ইবনে কাবকে মাত্র এগারো রকাত তারাবি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন হুজুররা পালিয়ে যেতে পারছে নম্বর খন্ড হাদিস নম্বর তিনশো আপনারা দেখুন এই হাদিসটি মতাম মালিক হজরতল্লাহ আনহু এই এগারো রকাত তারাবি পড়ার কথা বলেছেন বন্ধুগণ এই হাদিসটি সহি এই হাদিসটির একজন রাভি এমন নেই যে সহিবুল আবে সাল মালিক বাবু মাজাফি কিয়াম রমাজান বিরানব্বই নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর একশো এটা আরবি মালেকের প্রথম নম্বর খন্ড তিনশ নম্বরে হাদিস পাবেন এই যে বলছেন বিভিন্ন এখন শুনুন হে দুনিয়ার মানুষ জানা রাখো যেবন রোমান বলল। নাই। অথচ এইবনে রোমানের নামে হাদিস বর্ণনা করা হয়েছে এটা মিথ্যে কথা এই কথাটা অন্য কেউ বলেন নাই হানাফি হাফেজ ইমাম জমাল উদ্দিন রায় মধ্যে স্পষ্ট করে বলেন যে এ কথা মিথ্যা এ কথাটি ঠিক নয় এজন্য অর্থাৎ ২০ রাখাত তারাবি আর তিন রাখাত বেতের হজরত ওমর চালু করেছেন এটা এজন্যেই ঠিক নয় যে এজি রোমান রহমান ওমরের জামানা কোনো দিন পায় নাই এই সম্পর্কে যত কথা পাওয়া যায় हजत उमर कथा नी चतुर्थ 299 खंड दुशत निरानबर पृष्ठ अतः रकत চালু করেছেন এগুলো বিশুদ্ধ রে অতএব যারা জানতে চেয়েছেন যে এর আকাশ সম্পর্কে সুদীর্ঘ ভাবে আমরা কিছু জানতে চাই দীর্ঘ না হলেও এই পর্যন্ত এই রাকাত সম্পর্কে আপনাদের সামনে এই খুৎবা পেশ করা হলো ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলী তাওয়াক্কালতু ওয়াইলাইহি